ইমানটাকে অন্তরে মজবুত করতে হবে আমি এবাদত আল্লা সারা করব না আমার চাওয়া পাওয়া এবাদত বন্দেগী সাহায্য ভালো মন্দ মালিক রাখবেন। আর আমি এবাদত করবো নবীর তরিকায় আলে মোলামা পীর কাছে যাব। নবীর তরিকা বোঝার জন্য আমার হুজুর ইমামকে মানবো তবে যদি কখনো বুঝি যে হুজুরির কথা শূন্যতে মেলে না দশটা কথা একটা হয়তো মেলছে না আমি কোনো দলিল পাইলাম না হুজুর দিতে পারলো না আমি তখন হুজুরকে ভক্তি কারণ আমরা সালাদ বুঝতে পারি না সালাতে দুই রকম সমস্যা আছে কিছু মানুষ সালাত আদায় করেন না নামাজ পড়েন না আছে নাকি এবং বলেন নামাজ না পড়লে কি হয় ঠিক আছে? তো ভাইরা নামাজ না পড়লে ঠিক আছে, এই রকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের লাভ। কথা বুঝেননি কি জন্য নামাজ যারা পড়ে না সাধারণত একটু অস্থির হয় ছোট বড় বিপদাপদে খুব ভয় পেয়ে যায় ছেলে অসুখ আর গরু অসুখ মামলা হোক আর যাই হোক বিপদ আপদ হইলে চিন্তায় পড়ে যায় ওর ইমান আছে মনে করে যে আল্লাহ কাটাতে পারে কিন্তু আল্লাহর কাছে কি করে হয় আল্লাহ পড়ে না এই জন্য সঙ্গে সঙ্গে পকেটে টাকা নিয়ে একটা মুরগি সাগল দুই কেজি মিষ্টি নিয়ে আমাদের কাছে চলে যায় বোঝেন না আমিও ভাগের ভাগ পাই তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি লাভ আপনারা বোঝেন না বোমাজি মুসলমানরা হুজুরা ২০ টাকা কথা বুঝতে পারেন তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি আর আপনাদের লস একটু বোঝেন একটু মন দিয়ে প্রথম লস নামাজ না পড়লে ইমান ঠিক থাকে এটা কথাটা ঠিক না নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না অল্প বেশি নষ্ট হয় কথা। যদি ঠিক বিপদে পড়ে চলে আমার কাছে নষ্ট হয়ে গেল আপনি আমার কাছে দুয়া শিখতে যাইতে পারেন যে বিপদে পড়েছি এরকম বিপদে কোন দোয়া পড়তে হয় অমকের কাছে ফোন করে বা যে নে আসি সেটা ভিন্ন কথা কিন্তু আপনি বিপদে বলে আল্লাকে না ডেকে একবারও আল্লাহর কাছে বললেন না আমার কাছে দৌড়লেন এটা তো ইমান গেল দুই নম্বর আপনার এই যে টাকা এবং মুরগি বা ছাগল এটাও তো গেল ওটা আপনি খাইলে আপনার বাচ্চারা খাইলে উপকার হতো এরপরে যেটা যে জন্য আপনি ইমানও নষ্ট করলেন টাকা পয়সা নষ্ট করলেন সেটা হল আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খুন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত কোরআনসূন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরো অনেক বই কোরআনসূন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান যেন কাটে আপনাদের অভিজ্ঞতায় বলেন তো হুজুরের নামাজ কালাম পড়ে না এরকম খুব আর দিলে বিপদ ছাগল হয় না আছে ও বিপদ থেকেই যায় প্রতি বছর হাদিয়া দেয় প্রতি বছর ছাগল দেয় এবং প্রতি বিপদ আসে আছে তাই না তাহলে আপনি যে জন্য ইমান করলেন টাকাও নষ্ট করলেন যে নামাজের মাধ্যমে পথ আল্লাহ কোরআনে বলেছেন নসর আছে হাদিসে বলেছেন নামাজ অস্তায়ী নিস করো নামাজ পড়ো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ সব বিপদ কাটিয়ে আল্লাহ আল্লাহর বান্দা যখন নামাজে আল্লাহকে সজ্জা করে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় আল্লাহর সাথে তার নৈকট্য দিদার হয় ওই সজদার সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কবুল করে নেবেন আপনি যদি নামাজ পড়তেন নামাজের শেষ দেয় আল্লাহ আল্লাহর কাছে চাইতে পারতেন নামাজ পড়ে আল্লাহ শুধু তাই নাই ভাই একটা কথা ভালো করে মনে রাখেন যে আল্লাহ যদি কোন মা তার বাচ্চাকে বলে খবরদার আমাকে মা ডাকা দূর হয়ে যা আর কোন দূর খাদ দেবো না সে মা কি সত্যই চায় যে ছেলে দূর হয়ে যাক না মা চায় যে বাচ্চা চলে আসুক ঠিক না पद ना अगर जा बंदा डेके और मन का साफ हो जाहार जो कानते हैं জান্নাতের মহব্বতে কানতে হয় আল্লাহর মহব্বতে কান্দতে হয় দোজকের ভয়ে কানতে হয় আমাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে দজকের ভয়ে পানি আসে না আল্লাহর মহব্বতে নবীজি সাল্লামের মহব্বতে চোখে পানি আসে না কিন্তু চোখে পানি আসে মায়ের বিপদ আপদে জুলুমে কষ্ট আছে আমি আল্লাহর কাছে হাত তুলেছি আল্লাহ এই কষ্টে আছি চোখ পানি পড়েছে মায়ের কথায় সেলের কথায় বউয়ের কথায় স্বামীর কথায় দুনিয়ার জন্য আল্লাহর কাছে কানবো আমি দেখেছি নিজে জেনেছি আমার এক ভাই ইসলামিক টিভিতে যখন প্রোগ্রাম করতাম এক ভাই এসে হাজির হুজুর বড় বিপদে আসি ঢাকার বিজয় নগরে বাড়ি অর্থাৎ জমিটাই মারিং হওয়ার পথে অনেকেই বলছে অমুক পিরসে বুজুরের কাছে যাও তদবির করে দেবে জেন আদায় করে দেবে এখন ইসলামী টিভি শোনে আমরা বলি যে এগুলো যায় না আসছে ছুটে হুজুর আমি সেরে কি করতে চাই না কিন্তু খুব বিপদে আসি হুজুর শূন্য তরিকায় কি এর কোন উদ্ধার আছে রাখো আমি বললাম যে ভাই আসলে এই রকম বিপদে ঠিক পার্টিকুলার এইরকম বিপদে শূন্যতের কিছু আছে আমার জানা নেই তো মানুষের জুলুম থেকে বাঁচার জন্য মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু দোয়া রুসুল্লাহ সাল্লাম বলেছেন আমার রাহেবেলা আনতে বললাম কয়েকটা দোয়া তিনটে না চারটে দোয়া দাগ দিয়ে দিলাম ওই ভাই চলে গেলেন ওনাকে বলে দিলাম সময় দোয়া করবেন তবে শেষ সাথে যদি সম্ভব হয় শেষ সাথে উঠে তাহাজের তাহাজুত পরে হাত তুলে পাঁচ অক্ট নামাজের শেষে সালামের আগে দোয়া মাসুরাই সালামের পরে আল্লাহর কাছে এই দোয়া বলে কানবেন হয়তো বা আল্লাহ ছাড়িয়ে দিতে পারে মাস খানেক পরে ওই ভাই এসেছেন বলছে যে হুজুর আলহামদুলিল্লাহ গত কাল না পরশু বললেন যে আমার ওই ডেভেলপার হঠাৎ আমার দরজায় এসে বেল দিয়েছে খুলে দেখি লোকটা লোকটা দিয়ে কিছু না বলে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে যে হুজুর আসলে ভালো কথা তবে একটু কিন্তু কিন্তুটা কি হুজুর এই আমার জমির শোকে এই যে মাসখানেক তাহাজ পড়লাম তাহাজতে আল্লাহর কাছে কানছিলাম মনটা খুব ভালো লাগছিল এখন আমার মনে আছে হুজুর এই দলিলটা যদি না দুনিয়ার জন্য কানবেন দেখবেন যে কি মজা লাগে দুনিয়ার জন্য কানতে কানতে আল্লাহর অলি হয়ে যাবেন তো ভাইরা যেটা বলছিলাম নামাজ আল্লাহ সহজ করেছেন আমরা নামাজকে কঠিন করে ফেলেছি বিশেষ করে আমাদের সমাজে যুবকেরা নামাজ পড়ে না কানে দুল আছে, হাতে বালা পড়েছে আমরা যদি এই মসজিদে যায়। তার দিকে খুব খারাপ ঠিক না ভাই কারণ ও হাতে দুল পড়েছে দোষ নেই ও রাস্তাঘাটে দুল পরে থাকে আমরা কিছু বলিনি চুল নিয়ে থাকে বলি না কিন্তু এই বেশ নিয়ে মসজিদে গেলে কি করি তার মানে ওর সবচেয়ে বড় অপরাধ হলো মসজিদে যাওয়া কাজে ওকে যেভাবে আসে মসজিদে আসতে দেন অন্তত নামাজটা পড়ুক ওর জন্য দিনের সহজ বিষয়টা বুঝান অনেকে বলে যে হজুর দোয়া জানি না নেদ জানি না নামাজ পড়ি অনেক রকম আছে আল্লাহর নামাজ কত সহজ করেছেন আপনি যতটুকু জানেন কিছু না জানলে সুমান আল্লাহ বলেও যদি নামাজ পড়েন আল্লাহ ষোলো আনা সব দিয়ে দেবেন